রোদের ভেতরিল সেগুড়ি সঙ্গে পাখির ডাক আমবাগানের বা ভেতর যেন মৌমাছিদের মাছিদের ঝাঁক রোদের ভেতরিল সেগুড়ি সঙ্গে পাখির ডাক আম্ব বাগানের ভেতর যেন মৌ মাছিদের ঝাঁক মন মেলে দেয় পাখা যায় না ঘরে থাকা আকাশেকার তুলির আঁচড় রংধনুকে রাখ রোদের ভেতরিল সেগুড়ি সঙ্গে পাখির ডাক আম বাগানের ভেতর যেন মৌমাছিদের ঝাঁক ঘাসের ডাকায় হেরক জলে মুক্ত ফুলের বুকে হঠাৎ হাওয়া দোল দিয়ে যায় একটু খানি ঝুঁকে কে রাখাল ছেলে ছুটলো মাথাল ফেলে কেয়করা খাল ছেলে ছুটলো মাথাল ফেলে সোহাগে তার উঠল চেহ হিজল বনের রোদের ভেতরিল সেগুড়ি সঙ্গে পাখির ডাক আমবাগানের বাগানের ভেতর যেন মৌ মাছিদের ঝাক রোদের ভেতর ইল সঙ্গে পাখির ডাক আমবাগানের বাগানের ভেতর যেন মৌ মাছিদের ঝাক আম যেন মৌমাছিদের ঝাক আমবাগানের বাগানের যেন মৌমাছিদের ঝাঁক